নামে বিধান চেষ্ট করে এরা নাম ফটু আবাস এরা বলেন মুক্তি সাহেব এই সমাজের কোনো আবাদ নয় এই সমাজের অধিপাদকালা পত্রিকা আপনাদের শিখে দেওয়া মুফতি সাহেবের নামে দেখি সুদিমত হয়েছিল এরা যদি ব্যক্তি স্বার্থে দ্বিমত করত তাহলে কি শেষ পর্যন্ত ঐক্যমত্ত শেষ পর্যন্ত ঐক্যমত্তা কোন জিনিসের প্রমাণ সরল মনে দ্বিমত করেছে এই জন্য অন্তরে কোন ব্যক্তি স্বার্থ নাই এই জন্য এরা নির্মিয়া যখন দুদল একত্র হইয়া বসতে পেরেছে দুুদল ঐক্যমতে ভুষতে সক্ষম হয়েছে আগে এই দুই ভক্তের মাঝে কোন ভক্ত হতে হবে নাই কিন্তু এদের একটা ভক্তরে ফটুয়াবাজ রূপে আখ্যায়িত করিয়া দৈনিক বাংলা বাজার পত্রিকায় বিবৃতি দিছে এদের দুই দলের একদল ফটুয়াবাজ না বিবৃতিবাদ দল ফটুয়াবাজ এই বিবৃতিবাদের দল হইল ফটুয়াবাজ মুফতি সাহেবেরা ফটুয়াবাজ না মুফতি সাহেব মুফতি আর যে সমস্ত পত্রিকাওয়ালারা মুফতি সাহেবের ফটু আবাস কয় এরাই হইল ফটু আবাজা কেছিলেন মুনা ভিকরা যদি কোয়া হয় যে তোমরা ফিটনা হইল না এরা হয় আমরা ফিটনা না আমরা ফিটনা নিচাই এর জোয়াবল্লা হল্লাহ আমরা এরা ওই সমাজের হতুয়াবাজি হত পুরানের বিধান সংকট অনেক মূল্যবান অনেক গুরুত্বপূর্ণ অনেক মৌলিক পতগুলি বিষয় আমি আজকে আপনাদের সামনে বলে দিলাম এগুলি সঠিক সঠিকভাবে বুঝতে পারলে আর সঠিকভাবে স্মরণ রাখতে পারলে কোন নাস্তিক মূর্তাদের অভাবেক্ষায় কোনদিন আপনাদের মনে দ্বিধা সংকট সৃষ্টি হবে না ইনশাআল্লাহ পবিত্র কোরআনের সর্বমঠ ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াতের কত আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন আয়াতে বিধান দিয়েছেন আল্লাহর বিধান প্রথমত কয় প্রকারের হয় সুস্পষ্ট হার কোন আল্লাহ অস্পষ্ট বিধান দেন কোরআনে তার কোন রহস্য আছে কি নাই কোন রহস্যের কারণে কোন হেকমতের কারণে আল্লাহ কোরআনের কোন বিধান অস্পষ্টভাবে এই অস্পষ্ট বিধানগুলিকে কার্যক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য একটা সুস্পষ্ট সিদ্ধান্তে পড়তে হয় ব্যাখ্যার মাধ্যমে ওই ব্যক্তা সাবেক্ষ সুস্পষ্ট সিদ্ধান্তকে ইসলামী শরীয়তের পরিভাষায় ফতুয়াবাজই বলা হয় না হতুয়া বলা হয় এইখানে যারা মানে না এর নাম ওই হতুয়াবাজ এই হেতুয়া যারা মানে না এর নাম ফটুয়াবাদ যারা হেতুয়া মানে এর নাম ফটুয়াবাদা এর নাম সৈয়ত পন্থী বাকি রইল আরো পুরানের ছয় হাজার একশো আয়াতের ভাষ্য আয়াতের বিধান সংক্রান্ত ভাষ্য আয়াতের আলোচনা গেল আর বাকি পুরানের হাজার আয়াত এই আয়াতের আলোচ্য বিষয় কি শুধুমাত্র ওয়াজ আমার যত দুর্মানেহার কস্তিরে আমি আপনাদেরকে বলে দিয়েছি বিস্তারিত ওয়াজ তাকে বলে কোরআন যে জন্য নাজিল করেছেন এই হেদায়তের পথ দেখা দেওয়ার নাম ওয়াজ আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার হওয়া যাবে আর লঙ্ঘন করলে কি শাস্তি হবে তার বিবরণ দেওয়ার নামই তবে আজ যারা করবেন তারা হইতে হবে জনগণের জন্য সরল হইতে হবে কুচক্রি হইলে হবে না দরগি হইতে হবে স্বার্থবাজী হইলে হবে না ওয়াজ করারা কেমন হইতে হবে সরল এবং সরল হইতে হবে দরগি তো যে ব্যক্তি ওয়াজ করে কিন্তু নিজে সরল না নিজের অন্তরে আছে কুচক্রান্ত এই ব্যক্তির ওয়াজের ফলাফল হবে বিভ্রান্ত একটা নজির আমি আপনাদেরকে রেখাই আল্লাহ আদম আলহলামকে সৃষ্টি করে বেহেস্তে দিলেন তার সঙ্গিনী হওয়া আলহামকে সৃষ্টি করিয়া বেহস্তে দিয়া দুজন বেহস্তে বসবাস করা সব রকমের কলমল খাও একটা গাছ এই গাছের খাইলে তুলে কথা এর দ্বারা কাছে ইডলিতে করছে কি বেহস্টে তো তার প্রবেশাধিকার নিষিদ্ধ বেস্টের গেটের বাইরে দাঁড়াইয়া গিয়া আদম হওয়ারে দাহে মাল হা কুমার কুমানি নৌ হুমা ইমালাম আল্লাহর নামে ফসন্াইয়া কই তাকি আর কোনো ব্যবহার না শুধুমাত্র তোমরা এখন ওয়াজ করতাম তাই একটা হতো আইছে ওয়াজ করতাম খারাপ নাম না বালা কত বালা কটা হয়েছে হইলাও সে লুপ্ত বালা কিনা এটা যা কী হঠাৎ গাড় মনে করলেন না মনে করলেন হঠাৎ বালা হয়ে কোথায় হয়ে যাক গা হ্যাঁ তখন হ্যাঁ ওয়াল করা আরম্ভ হয় মানাহা কুমারু কুমার হাজি ওই গাছের ফল যদি খাও চিরস্থাই গান্নাই সয়তানের এই হতা আর ব্যাখ্যা যেভাবে বিভিন্নভাবে করছে সবগুলি ব্যাখ্যা এখানে পেশ করার আমার অবকাশ নাই সুযোগ নাই সময় নাই শুধু একটা ব্যাখ্যা আমি আপনারা মনে হয় অন্যদিন আজকে আবারও শোনাই সয়কান ওয়াজ এইভাবে ফসছে ওয়াজটা এইভাবে ফসছে আদম আদম হওয়ারে বেস্টের গেইটের বাইরে দাঁড়াইয়া হয় দেখো আল্লাহারে একটা গাছ দেখাইয়া বই তোর এই গাছের ফল খাই বাইপুরের পথা এর আর তোমরা বুঝি লাইছ এই জাতের যত গাছ আছে কোন গাছাই যায় না আল্লাহ কিন্তু এইটা বুঝাই যাই তা আল্লাহ দেখা ঠিক কিন্তু তোমরা ভুল বুঝি আল্লাহ দেখাইবার সময় একটা গাছ দেখাইয়া হয়েছিল হাজ হিসারা এই গাছ তার ঘাসে আর তোমরা বুঝি এই জাতের কোন গাছের ঘাসে যেতে চাই না এইটা কথা তোমরা ভুল এখন আমি তোমার ওয়াজ যেটা বর্তমানে আল্লাহ যে গাছটা দেখাইছি ইচার ফল না খাইয়া এই গাছ আর একটা গাছের ফল যদি জান্ন আল্লাহ নিজে তো লঙ্ঘন হয়েছ না আর তোমরা এইটা হইলো ছয় টানের ওয়াজের সার মর্ম কথা বলে শুনলে তো উপকারী বুঝা যায় যে না কিন্তু কথা বল নেওয়ালা এক নম্বরের বাক্পা বড় বাক পার দুনিয়াতে আর জন্ম হইছে নাকি আমার পর্যন্ত মনে পারলেন আল্লা যে গাছ দেখাইয়া গাছের ফল না খাইয়া ই দাঁতের আরেক গাছের ফল যদি লঙ্ঘন না হয় সে তো বালা উল্লেখের ফল হাওয়া মাত্র আল্লাহ বলেন তোমরা বুঝছিলাই ঠিক ইবলিসে তোমরা বুঝাইল ফল সুহল দাঁড়াইল না দীঘল দাঁড়াইল কীটার লাগে কথা খারাপ পাইছিলাম ও আজ বালা পাতা কিন্তু হ্যাঁ যদি বালা হয় তো ও আজের ফল বালা হইবে যে আজ করবো যদি খারাপ হয় ও ফল খারাপ হইব আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান এই মৌলিক কথাটা স্মরণ না তো বালা পাতা না হয় দেখায় হুম লাই কে করল দেখার দরকার নাই কি করল দেখ অথচ সহি মুসলিমের হাজিতে আছে ধর্মের ব্যাপারে কি করল দেখার আগে দেখ ধর্মের ব্যাপারে কি করল আগে দেখ যে বইত চায় হে যদি বালা হয় তার পতার কলা ভোল আর যে বইতে চায় হে হয় একেবারে স্বর করে দেখার মতো সুন্দর বালা হতা হই এর ভিতরে বাদ পারিয়াছে বলা খারাপ এই জন্য ওয়াজ করেনা সরল হইতে হবে কুচুক্কি লোকের ওয়াজের দ্বারা ফলাফল বলা হয় না কেমন হইতে হবে সরল আবার স্বাস্থ্যবাদী না দরদি স্বাস্থ্যবাদী না স্বাস্থ্যবাদী ওই যে হবে না যারা ওয়াজ করব তার দরদে দরদি ওই করা লাগবে এটা বোঝার লাগে একটা ঘটনা বলি আমি একদিন রেল দাঁড়িয়ে এক সবার প্রকাশ হয়ে যায় আর এই কম্পার্টমেন্টে উঠছে একজন দাঁতের মাজন বেচনেওয়ালা হ্যাঁ লেস কার্ড দিত না বুঝুকিত দিত না হয় আমার আজকের সময় এখন লম্বা লেস্ট দিতাম না দাঁতের মাজন আনছি দাঁত মাজন বাহাদুরি না দাঁত মাজন নবীর স্ন একটা সুন্নত পালন করলে একটা সরিয়ে যা ওইটাতে হাতিজার কথা পেসেঞ্জারের দরদে দরদি হয়ে যা মা জন্ম বে তার সারতে কোনো কথা সুন্নত আমল ঘর নেওয়ালা হইতো না কথা বুঝলামি যাবো বেশি আসল কথা আমি আসাই পারি কোন সময় কথা বলি আমি যা বুঝাইবার হাসি সংবরণ করে রাখলে কথার মূল গভীরে পোস্ট পাবে কে লোকটাই যে ওয়াজ ভরল দাসমাজা নদীর সূন্নত একটা সুন্নত পালন করলে একশো শ্রমিকের সব পাওয়া যায় নবীর উন্মত্রে নবীর পালন করা এবার গরজ লইয়া নামাজন বেতার সাক্ত লইয়া ওয়াজে হামাই তোলা পুরান শিক্ষার ছয় আয়াতের মধ্যে আয়াতে আছে বিধান আর ছয় আছে ওয়াজ কুস্লিয়া করলে ওই না সরল লোকে ভরা লাগব স্বার্থবাদ ওয়াজ বললে ওইব না দরদি লুকে ভরা আল্লাহ পাত্র গুলাল আমি নিজে ছয় হাজার একশো আয়াতে ওয়াজ করেছেন আল্লাহ চেয়ে সরল জগতে আর্কে আছে। বন্দার জন্য আল্লাহ সে বড় দরদি জগতে আর্কে আছে সুতরাং আল্লাহর এই ওয়াজগুলি সার্থক এই ছয় হাজার একশো ছয়ষট্টি আয়াতে আল্লাহ জবাসী মানুষের জন্য বাংলাদেশের জন্য যত ওয়াজ করেছেন সমস্ত ওয়াজের পদ্ধতি হইল কথা আল্লাহ আর একটা উল্লেখ তোল্লাহ আর একটা উল্লেখ কির বিদ মৌ আল্লাহর কুদ্রতের বিবরণ দিয়া ওয়াজ অতীতের ইতিহাসের বিবরণ দিয়া আওয়াজ আর পরতালের বিবরণ দিয়া আওয়াজ এই কথাগুলি রাখলে যখন পুরাফুল বা তৃতীয় নম্বর উপর আয় একদিন আপনি আমরা বুঝি আলোচনা কোনো আল্লাহ আমি শোন হে মানুষ সকল আগে পরদলে আলোচনা গেছে আর এখন মানুষ সকল মানুষ সকল বলতে শুধু মুখ বুঝায় শুধু কিন বুঝায় শুধু কাহিন বুঝায় না সর্বস্তরে মানুষ বুঝায় হে তোমাদের পড়ুয়ার দিগারের এবাদত করো ওদ বলেন আল্লাহ করিগারের কিবার লাগি আর এবাদত করতাম কেনার খারে কয় পড়ুয়ার দিগার কয় রব কয় আমার জীবনের সকল চাহিদা পূরণের মানিক জিরি তার নাম সুরাতুল ফাতেহার রফবিল আলহামীন রফদুল আলমিন আয়াতের অধীনে এই ঈদারে বিস্তারিত আলোচনা রব হয়। যিনি আমার সকল চাহিদা পুরানের মালিক তিনি আল্লাহ যদি আল্লাহ আমার সকল চাহিদা তাহলে আল্লাহর এবারক সেনে করতাম এটা দলি লিল যেহেতু তিনি আমার রবা হুকুমের সাথে সাথে দলিল আল্লাহ বলেন হে সর্বস্তরের মানুষেরা এ বাজত একমাত্র আল্লাহ কেন যেহেতু তিনি তোমাদের রব তিনি তারা আর লালন কেউ নাই তিনি তারা আর পালন কেউ নাই তিনি তারা তোমাদের জীবনের সকল চাহিদা পূরণের মালিক আর কেউ না